ইবনু আব্বাস রজিয়াল্লাহ তালন হতে বর্ণিত নাবী সাল্লু আলিয় সাল্লাম বলেছেন আমি সাত অঙ্গে সাজদা করতে সালাতের মধ্যে চুল একত্র না করতে এবং কাপড় টেনে না ধরতে নির্দেশিত হয়েছি